আসসালামুকুম রাহি বক আলদুলসলী নব মহমআ ও আসহাবিহ আজমায়িত শ্রোতা দর্শক মন্ডলী ইমাম নববি রহমা প্র রিয়াদুসালহীন কিতাব থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি গত দর্শে যে বিষয়ে আমরা আলোচনা করেছি সেটা ছিল যে অল্পে সন্তুষ্ট থাকা এবং জীবন এবং সংসার পরিচালনার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা এবং অপ্রয়োজনে মানুষের কাছে কিছু না চাওয়া এ বিষয়ে আমরা জানতে পেরেছি যে তিন শ্রেণীর মানুষ এমন আছে যেমন ঋণগ্রস্ত অথবা দুর্যোগের শিকার হয়েছে অথবা নিতান্ত অভাব তো এই তিন শ্রেণীর মানুষ তাদের শুধু যতটুকু প্রয়োজন অতটুকু চাইতে পারবে এর চেয়ে বেশি নয় এবং আমরা এটাও শুনেছি যে কোনো ব্যক্তির প্রয়োজন শরীয়তের দৃষ্টিতে কতটুকু যতটুকু থাকলে আর কারো কাছে চাওয়া যায় না যে মাথা গোজার মতো একটি বাড়ি সেটা ঝুঁপড়ি বাড়িও হতে পারে সেটা যে বিল্ডিং হতে হবে তা নয় ছোট একটি বাড়ি পরার মতো একটি কাপড় আর একদিনের খাবার যার কাছে আসে ওই ব্যক্তি ধুনি চাইতে পারবে না আর কেউ যদি দেয় নিতে পারবে প্রয়োজনে কিন্তু কারো কাছে ভিক্ষা করা যাবে না আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি ভিক্ষা করে তাহলে তার শাস্তি হলেই কেয়ামতের দিন চার চেহারায় কোনো গ্রস্ত থাকবে না তো আজকে যেই অধ্যায় আমরা আলোচনা করব সেটা হলেই জওয়াজুল আখদি মিন গাইরি মাসালাতিন না চেয়ে এবং লোভ না করে যদি কেউ কিছু দেয় তাহলে সেটা নেওয়া যায় চাই নাই কিন্তু প্রয়োজন আছে আবার কারো সম্পদের প্রতি আমার লোভ আছে তাও নয় কিন্তু আমাকে একজন দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমি নিতে পারবো। কখন সেটা এ বিষয়ে عن سالم بن عبد الله بن عمر عن ابيه عبد الله بن عمر عن عمر رضي اللہ عنهم سالم شئ عبد الله بن عمر تجھے ابن شئ عمر رضي اللہ عنہ تجھے حدیث تقولنا کو قال تنی بولن كان رسول اللہ صلی اللہ علیہ وسلم يعطینی العطاء اللہ رسول صلی اللہ علیہ وسلم اما کے کونو جنش دیتے چاک چلین دلن فاقولو عمیتا من هو افقر الیه منی تو এটা আমাকে না দিয়ে আমার চেয়ে যে আরো বেশি গরিব অভাবে আছে তাকে আপনি দিতে পারতেন ফল তিনি বললেন খুজহু তুমি তো চাও নাই ইচ্ছা করে দেওয়া হচ্ছে তুমি এটা নেও বলছেন তোমার কাছে যদি কোনো সম্পদ আসে যে সম্পদ তুমি কারো কাছ থেকে চাও নাই আশাও করো নাই সে বিষয়ে তুমি লালচও করো নাই বা খুঁজু তাহলে তুমি সেটা নেও এবং সেটা তুমি ব্যবসায় লাগাও নিয়ে ব্যবসায় লাগাও বা এনসি এটা কুলহু এরপরে নেওয়ার পর তুমি ইচ্ছা করলে সেটা খাও বা এনসি এটা তা সাকবিহি আর ইচ্ছা করলে তুমি সেটাকে সাদগা করে দাও তো এই হাদিস থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হল এই যে পূর্বের যে অধ্যায় আমরা ইতিমধ্যে শুনেছি যে সেখানে চাওয়াটা জঘন্যতম অপরাধ বলে শরীয় আখ্যায়িত করেছেন যে কারো কাছ থেকে কিছু চাওয়া যাবে না এবং ঋণগ্রস্তর বিষয়টাও বলেছি যে ঋণ বলতে ওই ব্যক্তি ঋণই যে তার মাথা গোছানোর জন্য ছোট্ট একটি বাড়ি করার জন্য ঋণ করেছে অথবা পরনের কাপড় ছিল না তাই সে ঋণ করেছে অথবা রোগগ্রস্ত হয়েছে চিকিৎসার জন্য কিছু ঋণ করেছে এভাবে মানে একেবারে সিম্পল জীবন জীবনযাপনের জন্য প্রয়োজনে হয়তো ঋণ করেছে কিন্তু বলেছি যে এই ঋণের অর্থ এটা নয় যে আমি ব্যবসাকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছি সেখানে আমি ঋণ নিচ্ছি কয়েকতলা বিল্ডিং করছি সেই ক্ষেত্রে ঋণ নিচ্ছি তো এই ঋণীরা কারো কাছ থেকে কোনো কিছু যেতে পারে না তো এখানে ওমর রাজা আল্লাহ বললেন যে আমাকে আল্লাহ রসুল দিলেন তো ওমর রাজা আল্লাহ তালাউ কাছে যে অনেক বেশি তখন ছিল সেটাও বলা কঠিন কারণ আমরা পূর্বের দর্শে শুনেছি যে আল্লাহ এবং আবু বখর এবং অমর ওনার রাত্রি বের হয়েছেন যেহেতু ওনাদের পেটে খাবার কিছু নেই ক্ষুধার তার তো এমনও হতে পারে সত্যিই ওনার প্রয়োজন ছিল কিন্তু তারপরেও তারা নিজের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনকে প্রধান্য বেশি দিতেন এজন্য উনি বললেন যে আমাকে না দিয়ে আমার আরো যারা মুখাফেখী কিবা গরিব আছে তাদেরকে দিতে পারতেন তো এই হাদিস থেকে যেটা বুঝে আসলো সেটা হলো এই যে না চেয়ে যদি লোভ না করার পরেও যদি কেউ আমাকে কোনো অর্থ দেই তাহলে সেটা আমি নিতে পারবো সেটা নেওয়ার পর আমি নিজেও খেতে পারি অথবা অন্য কাউকে দিয়ে যেতে পারি সমস্যা নেই ওমালু আর যেই সম্পদ এভাবে আসবে না তুমি তার পিছিয়ে চলিও না অর্থাৎ নিজে ইচ্ছায় যদি কেউ না দেয় অথবা লোভ করে নিতে হয় চেয়ে নিতে হয় তাহলে তুমি সেই কাজ করব না সালিম সালিম বলছে লা ফাখান এর পর থেকে সে কোনোদিন কারো কাছে কিছু চায় না ওয়ালা ইয়ারুদ্দু শাই আন ওয়াহু এবং তাকে যদি কে কোনো জিনিস দেয় সেনা ফেরতও দেয় না এটাও একটা ভালো অভ্যাস হাদিয়া যেটা এটা গ্রহণ করা যায় যে কোনো সময় যে কোনো করা যেতে পারে কেহ যদি কোনো জিনিস দেয় সেটাকে গ্রহণ করা এটাও সুন্দর সেই জিনিসটা হালকা হোক বা থুচ্ছ হোক না সেটাকে গ্রহণ করা এটাই উত্তম সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী তো যদি এমনটাই হয়ে যায় তাহলে পরস্পর লেনদেন করাও যেতে পারে না চেয়ে যদি পাওয়া যায় সেটা দেওয়া যেতে পারে নেওয়া যেতে পারে বাবুল হাসি আল আল আকলি মিন আমলিহি ও তাফুবিহি সওয়াল ও তার বলছেন নিজের হাতের কামাইয়ে খাওয়ার ফজিলত নিজ হাতে পরিশ্রম করে খাওয়ার ফজিলত এবং মানুষের কাছ থেকে সওয়াল করা থেকে বিরত থাকা এবং দান খয়রাত করার বিষয় উদ্বুদ্ধ করার এই অধ্যায়টি তো এই এই অধ্যায়ে সুর এ জুমার দশ নম্বর আয়াত উনি নিয়ে আসছেন আল্লাহ বলেন দশ নম্বর আয়াত যখন সলাত তুমি পড়ে নাও নামাজ যখন তুমি পড়ে নাও ফানিরুফিল তারপর তুমি জমিনে বিচরণ করো জমিনে তুমি ছড়ে পড়ো অব তাকু উমিন ফল্লা এবং আল্লাহর অনুগ্রহ তুমি তালাশ কর। আল্লাহর অনুগ্রহ তুমি অন্বেষণ কর তো এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে রিজিকের জন্য জমিনে বের হতে বলেছেন এমন না যে একজন ব্যক্তি সারা দিন যে সলাৎ আদায় করবে তাও বলেন নেই প্রত্যেক দিন যে রোজা রাখবে শুরু আমাদেরকে তাও বলেন নেই হ্যাঁ আমাদের উপর যে ডিউটি আছে দায়িত্ব আছে ফজর জহর আসর মাঘরিব এশা এই পাঁচ ওয়্ত সলা সময় মতো পরার দায়িত্ব আল্লাপাক আমাদেরকে দিয়েছেন তো এই সালাড যখন আমি পড়ে নিব তখন আমি আমার জন্য আমি বের হবো এবং আমার তালাশ করব মেহনত করব মেহনত করে খাবো আবদুল্লাহ জুব আওয়ামুক আবু আবদুল্লাহ আজ তিনি বলেন বলেছেন যে তোমাদের আলাহি এবং সেখান থেকে লাকড়ি কেটে নিজের পিঠে বহন করে আসবে ফায়া বি আহা এবং সে সেটাকে বিক্রি করে তার আহার জোগাড় করবে বহন করে সেটা বিক্রি করে খাওয়া এটা বেশি উত্তম এর দ্বারা সে তার নিজের চেহারার হেফাজত করবে কারণ আমরা শুনেছি আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মানুষের কাছ থেকে চেয়ে খাবে তেমতের দিন তার চেহারায় কোনো গোষ্ঠের টুকরা থাকবে না তাহলে এভাবে পরিশ্রম করে মেহনত করে খাবার জোগাড় করে কষ্টের জীবন জীবনযাপন করা এটা বেশি উত্তম মিন আল নাস মানুষের কাছ থেকে চেয়ে খাবার চাইতে যে ব্যক্তি মানুষের কাছে যে কিছু চায় তখন মানুষ তাকে অনেক সময় কিছু দেয় অনেক সময় দেয় না ভিক্ষা দেন কেহ দিল এক টাকা বের করে অথবা কেউ বলল মাফ করেন তাহলে বেজ জ্যোতি তাই নাকি এবং আমরা এটাও হাদিস শুনেছি পূর্বের হাদিস সেটা হলে যখন কোনো মানুষ অভাবগ্রস্ত হয়ে যায় দুরযোগের শিকার হয় সে যদি তার এই অসুবিধাটা তার এই সমস্যাটা মানুষের কাছে যেয়ে বলে তাহলে আল্লাহ তালা তার জন্য কোনো সাহায্য করেন না সে মানুষের মুখাফেক্ষেই থেকে যায় আর কোনো মানুষ যদি সে দুরযোগের শিকার হোক অভাব অনুটনা যদি পড়ে যায় আর তখন আল্লাহ তারা তাকে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ আলাইকুম। আমি জানি আপনারা দেখছেন Islamic International School presents the purpose of creation is to worship Allah Subhanahu Wa Ta'ala precious presenters the moral excellence is one of the major objects of Islam promising goods it is a belief in Allah the Quran is the greatest miracle of Allah Subhanahu Wa Ta'ala if you neglect the rights of other people then you are becoming immoral and again person will never enter the jannah Death? now they find the niche padim role models ek brahmadutyanaste bhagwan ek hi hai dursha nahi hai nahi hai nahi रास्त सारा पृथ्वी সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা নিজের হাতের কামাই খাওয়ার ফজিলতের সংক্রান্ত অধ্যায় রিয়াজু সালেহিন থেকে আমরা আলোচনা শুনে আসছিলাম বিরতির পূর্বে এখন যে হাদিস আমরা আলোচনা করব সেটিও আগের কিছুটা উনি বলছেন তিনি বলেন রসুরুল্লাহাম বলেছেন যে তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি তার পিঠে বহন করে সেটাকে বিক্রি করে আহার জোগানো এটা তার জন্য উত্তম কারো কাছ থেকে চাওয়ার চাইতে সে যখন তার কাছে চাবে হয় তাকে সে দিবে অথবা তাকে নিষেধ করে দিবে বুখারি এবং মুসলিমের হাদিস ওয়ানহু আনী নাম কাল কানুদ আলাই আবু হরিয়ালাহালু তিনি বললেন রসোলাম বলছেন দাউদ আলি সাল্লাম তিনি ওনার হাত দ্বারা মেহনত করে খাতেন দাউদ আলাইসালাম উনি হাতের পরিশ্রমের আহার উনি খেতেন ওয়ান রু মুসলিম আবু হর রাজা তিনি এটাও বলেন রসুল্লাহ বলেছেন যে জাকারিয়া আলি সাল্লাম উনি ছিলেন কাটমিস্ত্রি উনি কি ছিলেন কাটমিস্ত্রি মেহনত করে পরিশ্রম করে তিনি আহার জোগাতেন মুসলিমের রেওয়া রাজি আল্লাহ তিনি বলেন রসান বলেছেন মানুষ যে আহার গ্রহণ করে যে খাবারটি সে নিজের হাতের কামাই থেকে যে যতটুকু খাই এই খাবার চাইতে উত্তম খাওয়া অন্য কোনো জিনিস কোন মানুষের জন্য নেই দাউদ আমাল কাহকুলি এবং আল্লাহ নবী দাউদ আলি সালাম তিনি ওনার হাতের কামাই খাটেন সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিজিক সম্পর্কে বিশেষ করে আমাদের এটা জানতে হবে যে আমাদের পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ আল্লাতালা पंच हज़ार बसर पूर्व आल्ला तला सारा जीवन की खाबर आल्ला आगे लेखे रेखे हैं और एक हदीस आज आल्ला आब्दुल्ला सऊदी आल्ला हदी से बना कर रसोल्लासम जो प्रत्येक सतान जख से मायर पेटे थे तो प्रथम चल्लिस दिन बीज आकारे थे नुतफा आकारे थे एर पर चल्लिस दिन जमा रक्त परिणत है এরপরের ৪০ দিন একটি জমাট গোস্ত গোস্তর একটা টুকরা হয় এরপরে আল্লাহর পক্ষ থেকে ওই গোস্তের টুকরায় একটা রুহ আল্লাহ পাক পাঠিয়ে দেন এবং ফেরিস্তা পাঠিয়ে দেন যে তাকে তার জন্য চারটা জিনিস লিখে রাখ সে কি খাবে তার রেঝিক কী তার মৃত্যু কখন আসবে সে কি কাজ করবে সে ভালো হবে কি মন্দ হবে এই চারটা জিনিস তার জন্য মায়ের পেটেই লেখা হয়ে যায় এজন্য মানুষ যেন কোন সময় তার মুখ থেকে এটা বের না হয় যে হায় কি কী হলো অমুকে এত পাচ্ছে আমি কিছু পাচ্ছি না অমুকে এত টাকা কামাই করছে আমি পাচ্ছি না অমিকে এত না তার রিজিকে আল্লাহ যতটুকু লেখে গেছে তার তাকদিরে সে সেটাই পাচ্ছে আমার তাকদিরে যতটুকু আছে আমি এটাই পাবো তো এটা নিয়ে হাই হুতাশ যতই করি না কেন করার তো কিছু নেই আমি তো অতটুকুই পাবো যতটুকু আল্লাহ আমাকে দিবেন বা আল্লাহ আমার জন্য লেখে রেখেছেন সেই ক্ষেত্রে বুদ্ধিমানী কাজ সেটা হলো এই যে আল্লাহ তালা যেই অবস্থায় রেখেছে আমরা হাদিসও পড়েছি গতকালকে আল্লাহ রবী ইসলাম বলেছেন যে তুমি যদি আল্লাহর শুকরিয়া আল্লাহর নেয়ামত যে আমাদের উপর কত বেশি এটা যদি তুমি স্বীকার করতে চাও তাহলে তুমি তোমার উপরের দিকে তাকায়ও না নিচের দিকে তাকাও তোমার চেয়ে যারা ভালো অবস্থায় আছে তাদের দিকে তাকায়ও না তাহলে তো তুমি आल्ला आदाय करतेबाते जरा नीचे आज बहु मानुष्ठ लांगड़ा खोड़ा अंध रोगी असुस्थ दुर्योग ग्रस्त अभावी कतो रकम मानुष आदि एगुली चिंता भावना करी बुजे आस आल्ला तला के बहु लक्ष मानुषे चाहते आल्ला तला सूखे रेखे हैं তো এই অবস্থা যদি হয় তাহলে আমাদের আল্লাহ শুক্রিয়াদায় করতে হবে যে কোনো অবস্থায় আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রেখেছো আল্লাহ তোমার লাখ লাখ সুখে আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা জানলাম যে পরের নির্ভরশীল হয়ে পরের কাছ থেকে ভিক্ষা নাচে পরের অধীনে না থেকে নিজের হাতের কামাই করে খাওয়া এটা বেশি উত্তম সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী এর পরে যে অধ্যায়টি আছে সেটা হলেই بابو الكرم والجود والانفاق في وجوه الخير كلن موئي كاجي الله راستاي دان خيرت قرار فجلوت الله راستاي دان خيرت قرار فجلوت سيقتا بالله تعالى الله راپور برشا دیکھے الله راستاي دان خيرت قرار فجلوت اي بي شوئي سورة السبر انه چلش نمر آيات اللہ وما انفقتم من شيء فهو يخلفو আল্লাহ তালা বলছেন তুমি যতটুকু জিনিস আল্লাহ রাস্তায় দান করবে সাদকা করবে আল্লাহতালা সেই জিনিসের বদলে প্রতিদান হিসাবে আল্লাহ তালা তোমাকে অবশ্যই দিবেন ওমান ফখতুমিনতটুকু আল্লাহ রাস্তায় দান খরাত করবে ইউ খলিফু ইউ খলিফু তিনি আল্লাহ তালা তার প্রতিদান হিসাবে তার বদলা হিসাবে আল্লাহ তালা তোমাকে দিবেন বলছেন সাদকা কোনো অর্থের কম হয় না আর সুদ কোনোদিন বরকত নিয়ে আসে না এই জন্য সৎকা করলে মাল কুম হবে না ইনশাআল্লা এরপর বলছেন সুরে বাকারা দুইশত বাহাত্তর আল্লাহ সুরে বাকার দুইশত বাহাত্তর মরায়াত বলেন আর যখনই তুমি কোনো কিছু দান করবে তখন তুমি খেয়াল করবে সেটা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্ট জন্য হয় ওমাতুন আর যে সম্পদ তুমি আল্লাহর সাথে দান করবে আল্লাহ তালা তার প্রতিদান পুরোপুরোভাবে আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবেন ওয়ান তুমলা তুজলা মুন এবং তোমাদের একটু কমি করা হবে না একটু তোমাদের উপর জুলুম করা হবে না কম করা হবে না তো আল্লাহ তালা যখন গ্যারান্টি দিচ্ছেন যে তুমি দান করলে আমি তোমাকে দিবই দুনিয়াতেও দিতে পারে আখেরাতেও দিতে পারে তো যেহেতু দান মানুষের কমায় না সম্পদ কমে যায় না বিধায় এই ইকিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস করে যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সন্তুষ্ট জন্য দান খরাত করে তাহলে আল্লাহ তারা তাকে দুনিয়াতেও তার প্রতিদান দেবেন আখরাতেও তার প্রতিদান দেবেন তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলো এই যে ইল্লাবতী গা আওয়াজ হিল্লা আল্লাহ রাস্তায় যেটা দান করব এর পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্ট আমালু আমলের ফলাফল নিয়তের উপর আল্লাহ রবি ইসলাম বলেছেন যে দিন আল্লাহ তালা যে তিন শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নামকে উনি উদ্বোধন করবেন প্রথমেই যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন তাদের মধ্যে হইতে একজন মোজাহিদ একজন হাফেজ কারি আর আরেকজন হলো দানশীল তো এদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে আমি তোমাদেরকে দুনিয়ায় বহু নিয়ামত দিয়েছিলাম तो से न्यामत मोकबा तुम्हारा किल करा आयल्ला क्यों बोल जान दिए दिए क्यों बोल आल्ला तुम कलम शिखे एलेम शिखे मानुष के शिखे आज बोल आयाल्लाह तो सम्पद दिए सम्पद तक अल्लाह तुम्हारा दान खरत करता मिथ्यामी सब किस क्या करानुष जान तुम्हें दानवीर बोले मानुष जान तुम्हें कारी बोले মানুষ যেন তোমাকে বাহাদুর বলে মানুষের কাছ থেকে বাহ বাহ চাওয়ার জন্য তুমি করেছ সেটা দুনিয়ায় পেয়ে গেছো আমার কাছে তার কোনো কিছু নেই আল্লাহনবী ইসালামের আর একটি হাদিস যেটা আমরা ইতিমধ্যে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে তুমি যখন আল্লাহ রাস্তা ডান খয়াত করবে তখন তোমার ডান হাত কি খরচ করলো তোমার বাম হাতও যেন না জানে অর্থাৎ একেবারে গোপনীয়তার সাথে এটা মানুষের সামনে প্রকাশ করলেই তখন রিয়া এসে যায় মানুষকে দেখানার নিয়ত চলে আসে তিনি বলেন রসুসম বলেছেন যে দুই ব্যক্তি ব্যতীত অন্য কোনো বিষয়ে হিংসা করা যায় না ঈর্ষা করা যায় না দুই ব্যক্তি দুই মানুষ ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য ঈর্ষা করা যায় না হিংসা আর ঈর্ষা বোধে পার্থক্যকে জানেন হিংসা হলে এই যে অমুকের কাছে এত টাকা আছে সে এত বড় চাকরি পেয়েছে এত আরামে জীবনযাপন করছে এ মরে যায় না কেন অ্যাক্সিডেন্ট হয় না কেন এর উপর বিপদ আসে না কেন এর ক্ষতি হয় না কেন এটা মন থেকে চাওয়া মুখে নাই বলি কিন্তু মন থেকে চাচ্ছি কোনো বিপদ পড়লে তখন খুশি হয় এটা হলো হিংসা আর ঈর্ষা হলো এই যে মাসাল্লা এই লোকটাকে পাক এলেম দিয়েছে এলেম মোতাবেক আমল করে অর্থ দিয়েছে অর্থ দান খয়রাত করে আল্লাহ আমাকেও যদি আল্লাহ এর মতো বানাতো তাহলে আমিও তাই করতাম এটা হলো ঈর্ষা আমিও তার মতো হতে চাই আমিও তার মতো হতে চাই তবে তার মতো হওয়া মানে দুনিয়ামের ক্ষেত্রে নয় দিনের ক্ষেত্রে যেমন মন্ত্রীকে দেখে যদি বলে আহ আমি যদি মন্ত্রী হতে পারতাম হ্যাঁ কোনো ধনাট্য ব্যক্তিকে দেখে যদি বলে আমি যদি ধনী হতে পারতাম তো ওটা আর জিনিস দুনিয়া চাচ্ছেন দুনিয়া আল্লাহ দিতেও পারে কিন্তু আখেরাতে কিছু পাওয়া যাবে না তো এখানে যেটা বলছে সেটা হলেই যে সেই দুই শ্রেণী মানুষকে যাদের বিষয়ে ঈর্ষা করা যেতে পারে বলছেন রজলুন আতা হুল্লাহ মালান এমন ব্যক্তি যাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছে অধিক সম্পদ দিয়েছে ফল তাহ আলাহ হালাকাতি হিফিল হক এবং সেই সম্পদগুলি সৎ রাস্তায় খরচ করার তৌফিকও আল্লাহ পাক তাকে দিয়েছে এবং ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা হেকমত দিয়েছে ফাহু আয়াকদি বিহা সে ওই হেকমত দ্বারা মানুষের মাঝে ফায়সালা করে বা আল নিমুহা এবং মানুষকে শিক্ষা দান করে এলেম হেকমত এটা দ্বারা মানুষের মাঝে বিচার করে এবং সে মানুষদেরকে শিক্ষা দেয় বলছেন এই দুই শ্রেণীর মানুষ আছে এদের প্রতি ঈর্ষা করা যায় ভালো দানবীর ব্যক্তি যে আল্লাহর জন্য দান হয়রাত করে তাদের এটা দেখে মনে ঈর্ষা করা যাবে আয় আল্লাহ আমি যদি এরকম হতে পারতাম কোন ভালো আলেম যাকে আল্লাহ এলিম দিয়েছে এলেম মোতাবেক আমল করে সেই ক্ষেত্রে মনে ঈর্ষা করা যেতে পারে আয় আল্লাহ তুমি যদি আমাকে এরকম বানাতা এছাড়া অন্য কোনো বিষয়ে ঈর্ষাও করা যাবে না অন্য কোনো বিষয়ে হিংসা তো হারামই ঈর্ষাও করা যাবে না সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা আল্লাহ রাস্তায় দান খয়ারাত করার ফজিল সম্পর্কিত অধ্যায়ে রেয়াদ সোয়ালহিন থেকে আলোচনা শুনে আসতেছিলাম তো এ বিষয়ে বাকি আলোচনা পরবর্তী বৈঠকে শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে যেন নেক আমল করা তৌফি দান করেন ওয়াকিউদ্দাওয়ানা আর ইলামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামুকুম বরহম আবরাকাত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 जकता तो दाम अर्थ पाठातेन बैंक छाचल्लिसम जीव बीच শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসিউর এ আর এ ওয়াই জল করুন সাপোর্ট টি বান্দার উপর আল্লাহর অধিকার মানুষের প্রতি মানুষের অধিকার অধিকার আমি মাদানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা হাসিম মাদানি কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার দেখুন অধিকার সমূহ কাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস বাংলায়